রহমান রহিম নামে। খাবার পাহারাদার কোরআশ বংশের প্রতিরক্ষার জন্য তাদের প্রতিরক্ষা শীত ও গরমকালের সফরের জন্য তাদের এ ঘরের মালিকের ইবাদত করা উচিত যিনি ক্ষুধায় তাদের খাবার সর্বরাহ করেছেন এবং তিনি তাদের ভয় ভীতি থেকে নিরাপদ করেছেন